বিসমিল্লাহ সাথে সম্পর্ক করছেন যিনি আপনার প্রতি আপনার মা থেকেও বেশি দয়াশীল আল বুখারি ও মুসলিমের বর্ণনা আছে এক যুদ্ধের পর সাহাবিরা বসেছিলেন এবং তারা যুদ্ধবন্দীদের মধ্য থেকে এক মহিলাকে দেখতে পেলেন সে তার ছেলেকে খুঁজছিল প্রতিটি বাচ্চার কাছে সে যাচ্ছিল কোলে তুলে নিচ্ছিল জড়িয়ে ধরছিল পরিচর্যা করছিল একের পর এক অন্য বাচ্চার দিকে এগিয়ে যাচ্ছিল খুবই মর্মস্পর্শী এক দৃশ্য রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এবং সাহাবিদের খুব নাড়া দিয়েছিল নবী সাল্লা সাল্লাম নিষিদ্ধান্ত নিলেন ঘটনাটিকে সাহাবিদের জন্য শিক্ষণীয় বানাবেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন তোমাদের কি মনে হয় এই মা কখনো তার ছেলেকে জাহান নামে নিক্ষেপ করবে তারা বললেন না কখনোই না নবী ইসাল্লা এই মা তার সন্তানের প্রতি যতটা দয়াশীল আল্লাহ তার বান্দাদের প্রতি তার থেকেও বেশি দয়াশীল সুরাত আল্লাহ যখন উত্তরাধিকার নিয়ে কথা বলছেন তখন তিনি সন্তানদের যত্ন নেয়ার জন্য মা বাবাকে আদেশ করছেন আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে আদেশ করেন আয়াত এগারো অনেক মানুষ ভাবে তাদের মা বাবাই তাদের প্রতি সবচেয়ে বেশি দয়াবান কিন্তু আপনি যাদের সবচেয়ে দয়াবান মনে করেন এই আয়াতে আল্লাহ তাদেরকেই নির্দেশ দিচ্ছেন যেন তারা তাদের সন্তানদের প্রতি যত্নশীল হয় আপনার চোখে যারা সব দয়াময় তাদেরকেই আল্লাহ নির্দেশ দিচ্ছেন যেন তারা আপনার প্রতি যত্নশীল হয় তাহলে ভাবুন আল্লাহর দয়া কতটা বিশাল কোন কোন সৎকর্মশীল মানুষরা দোয়া করতেন এই বলে হে আল্লাহ আমার মা আমার প্রতি সবচেয়ে বেশি দয়াশীল তিনি কখনও আমাকে কষ্ট দেবেন না বরং কষ্ট থেকে রেহাই দেবেন হে আল্লাহ আপনি আমার প্রতি আমার মায়ের চাইতেও বেশি দয়াশীল সুতরাং আমাকে কষ্ট থেকে রক্ষা করুন ইয়া আর হামার রহমিন আপনি কারো সাথে ভুল আচরণ করতে পারেন একবার দুইবার তিনবার করতে পারেন তখন কিন্তু মানুষ আপনাকে পরিত্যাগ করবে এমনকি সুযোগ দেয়ার আগেও পরিত্যাগ করে বসতে পারে কিন্তু আল গফুর আর রহিম আল আফু এমনটা নন তিনি ভিন্ন মানদণ্ডে আপনাকে বিচার করেন এবং আল্লাহর উদাহরণই সর্বশ্রেষ্ঠ কাজেই কখনো হতাশ হবেন না সহি মুসলিমে আবু সাঈদ আল খুদ্রি রাজি আনহু থেকে বর্ণিত একটি সহি হাদিসে এমন এক ব্যক্তির কথা উল্লেখ করা আছে যে নিরানব্বই জন মানুষকে হত্যা করেছিল শেরকের পর সবচেয়ে বড় গুনাহগুলোর একটি হলো কাউকে অন্যায়ভাবে হত্যা করা সেই হত্যাকারী এক মূর্খ আবেদ ব্যক্তির কাছে জিজ্ঞাসা করল সে যদি তবা করে কবুল হবে কিনা সেই মূর্খ আবেদ জবাব দিল নিরানব্বই জন হত্যা করার পর তবা কখনো না তখন সেই হত্যাকারী সেই আবেদকেও হত্যা করল এই ঘটনার মাঝে একটা শিক্ষা আছে যদি তবার দরজা দুনিয়াতে পুরোপুরি বন্ধই হয়ে যায় তাহলে পৃথিবীতে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে কারণ আপনার হারাবার কিছুই থাকবে না আপনি হয়ে যাবেন পুরোপুরি অসৎ যা খুশি তা করতে পারবেন কারণ আপনার তো হারাবার কিছু নেই যাই হোক সেই হত্যাকারী ব্যক্তি এরপর একজন আলিমকে জিজ্ঞেস করল আমি একশো জন মানুষকে হত্যা করেছি আমি কি তবা করতে পারব তিনি বললেন অবশ্যই পারবে কিন্তু তোমার উচিত এই খারাপ এলাকা ছেড়ে চলে যাওয়া আল্লাহ সেই ব্যক্তিকে শুধু ক্ষমাই করলেন না তার জন্য পুরো জমিনকে বদলে দিলেন সেই ব্যক্তি খারাপ এলাকা ছেড়ে নতুন এক শহরে যাওয়ার পথে এক জায়গায় তার সম্মানে জমিনকে এমন ভাবে সংকুচিত করে দিলেন যেন সৎ আত্মা গ্রহণকারী তাকে গ্রহণ করতে পারে ভেবে দেখুন যে লোকটি একশো জন নিরীহ মানুষকে হত্যা করলো এবং তারপর তবা করলো তার জন্য আল্লাহ জমিনকে সংকোচিত করে দিলেন তাহলে কল্পনা করুন তিনি আপনার এবং আমার জন্য কি করবেন যখন আপনি হতাশা অনুভব করবেন এবং আল্লাহর প্রতি নিরাশ হয়ে পড়বেন তখন সাবুল উখদুদের ঘটনা অর্থাৎ গর্তের অধিবাসীর ঘটনা স্মরণ করুন এটি ছিল একটি গণহত্যার কাহিনী যারা ইলাহা ইল্লাহ এই কালিমায় বিশ্বাস করত এবং তাদেরকে হত্যা করা হয়েছিল তারা এক সৎকর্মশীল বালককে হত্যা করেছিল যে তাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এটি ছিল নির্বিচারে সংঘটিত একটি গণহত্যা আল্লাহ হত্যাকারীদের যারা মুকমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অতপর করেনি, তাদের জন্য আছে জাহান নামের শাস্তি আর আছে দহন যন্ত্রণা সুর আল বুরুজ আয়াত দশ আল্লাহ বলছেন যারা মুকমিন পুরুষ ও নারীকে নিপীড়ন করেছে অতপর ত করেনি লক্ষ্য করুন আয়াতটি হল অতপর তারা ত করেনি এই কথার অর্থ কি অর্থ হল তারা যদি গণহত্যা চালানোর পরে তাদের অপরাধের জন্য ত বা করতো তাহলে আল্লাহ তাদের ক্ষমা করে দিতেন কিন্তু আল্লাহ বলেন তারা তবা করবেন এবং শ্রেষ্ঠ সময় এখনই শুরু করুন প্রথমত অতীতের জন্য অনুতপ্ত হন প্রতিজ্ঞা করুন ওই কাজ আর করবেন না এবং বলুন আস্তাক যদি এর সাথে অন্য মানুষের হক জড়িত থাকে पर मन कारण फिटना सृष्टि तर तर नाम दान सदा कर खुब सहज आप आंतरिक भाई क्या करसम अल गफुर और रहीम ता ग्रहण करब তিনি তার তবা কবুল করেন পাপ সমূহ মার্জনা করেন এবং তোমাদের কৃত বিষয় সম্পর্কে অবগত আছেন সুরা সুরা আয়াত পঁচিশ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন अल्लाहर चाहते अधिक सत्यवादी के सुरा निसा आयत एक तहबा ग्रहण करब ना से कर्मे रूपान्त कर কিন্তু যারা তা করে বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে আল্লাহ তাদের পাপকে কে দ্বারা পরিবর্তিত করে দেবেন এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আল ফুর কান আয়াত সত্তর এবং তিনি তবা করার জন্য তাদেরকে ভালোও বাসবেন নিশ্চয় আল্লাহ তবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেচে থাকে তাদেরকে ভালোবাসেন সুরাবাকারা আয়াত দুইশো বাইশ কাজেই ভাইবোনেরা উঠে দাঁড়ান ঝেড়ে ফেলুন গুনাহের ধুলো অজু করে দুই রাকাত চলাত আদায়ের মাধ্যমে আপনার তবাকে আরও বেশি প্রাণবন্ত এবং সৌন্দর্য মণ্ডিত করে তুলুন আল্লাহর কাছে আপনার তবার ঘোষণা দিন পাপ করার কষ্টে কাঁদতে থাকুন এবং আল্লাহর পথে যাত্রা শুরু করুন ত এমন এক ছায়া যা আপনাকে কখনো ছেড়ে যাওয়া নয় তৎকর্মশীলদের জন্য এক সান্ত্বনা রমাদান হল সমৃদ্ধি অর্জনের সময় নিজের জ্ঞান অথবা ভালো কোনো আমল নিয়ে অহংকার করবেন না আল্লাহর কসন এগুলো আপনার যতই বেশি থাকুক না কেন আমরা সবাই পাপের নৌকায় সফর করছি আমরা সবাই একই নৌকায় আছি সহিখারির একটি চমৎকার হাদিস লক্ষ্য করুন এক বান্দা গুণাহ করল এবং বলল হে আল্লাহ আমাকে মাফ করে দিন সুতরাং আল্লাহ বললেন আমার বান্দা একটি গুণা করেছে এবং সে জানে তার একজন রব আছেন যিনি তার গুণা মাফ করেন এবং গুনাহের জন্য তাকে শাস্তি দেন আমি তাকে মাফ করে দিলাম এরপর সে ব্যক্তি আবার গুনাহ করল আল্লাহ আমাদের চেনেন তিনি তার বান্দাদের ভালো করেই জানেন তিনি বলছেন যিনি সৃষ্টি করেছেন তিনি কি করে জানবেন না চোদ্দ আল্লাহ জানেন যে আমরা বারবারই গুণ করব। বেশি বেশি গুণাহ করতে থাকব তিনি জানেন যে তিনি কাকে সৃষ্টি করেছেন এবং তাদের স্বভাব কেমন কারণ তিনি আমাদের সৃষ্টিকর্তা হাদিসে ফিরে আসি সেই লোকটি আবারও গুণাহ করলো এবং বলল হে আল্লাহ আমার গুণা মাফ করে দিন আল্লাহ বললেন আমার বান্দা একটি গুণা করেছে এবং সে জানে তার একজন যিনি তার করেন এবং গুনাহের জন্য দেন। আমি তাকে করে দিলাম। এরপর সে তৃতীয়বারের মতো বলল হে আল্লাহ আমি গুনা করেছি আমাকে মাফ করে দিন খেয়াল করুন তিনবার আল্লাহ বললেন আমার বান্দা একটি গুনা করেছে এবং সে জানে তার একজন রব আছেন যিনি তার গুণাহ মাফ করেন এবং গুনাহের জন্য তাকে শাস্তি দেন তুমি যা ইচ্ছে করো আমি তোমাকে মাফ করে দিলাম আসলে আল্লাহ বলছেন তুমি যা ইচ্ছে করো আমি তোমাকে মাফ করে দিলাম তবে এর মানে এই না যে আপনি জান্নাতের ফ্রি টিকিট পেয়ে গেলেন এর মানে হলো আল্লাহ আপনাকে ততক্ষণ ক্ষমা করতে থাকবেন যতক্ষণ আপনি আন্তরিকভাবে তবাহ করতে থাকবেন আল্লাহর কসম এই হাদিসের মাধ্যমে এত বেশি আশা সঞ্চার হয় যে মাঝে মাঝে আমাদের সাবধান করে দিতে হয় যে অতিরিক্ত আশা করে নিজের বিপদ ডেকে আনবেন না বেশি আবেগ তারিত হবেন না পরবর্তীতে আবার গুনাহ করব এই চিন্তা মাথায় রেখে তবা করবেন না এটি জালিয়াতি সাথে এক ধরনের প্রতারণা করার চেষ্টা আল্লাহকে খুশি করুন সহি আছে যে কেউ তবা করলে আল্লাহ সেই ব্যক্তি থেকে অধিক খুশি হন যে ব্যক্তি মরুভূমির সফরে তার খাবার পানি বাহন ওট হারিয়ে ফেলে আর একটি গাছের পাশে এসে মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে হঠাৎ সে দেখে তার উটটি খাবার পানি এবং তার প্রয়োজনীয় সব কিছু নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে নিশ্চিত মৃত্যুর প্রতীক্ষা থেকে হঠাৎ পরিত্রাণ উত্তেজনার বসে সে তখন বলে বসে হে আল্লাহ আপনি আমার বান্দা এবং আমি আপনার রব একটা মানুষ নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ফিরে এলে কতটা খুশি হতে পারে বান্দার তবায় আল্লাহ তার চাইতেও বেশি খুশি হন ভাই বোনেরা আল্লাহকে খুশি করুন হৃদয়ের সবটুকু আল্লাহর প্রতি উচার না করে ঘুমাবেন না শুধু আজ নয় প্রতিদিন শুরু করুন আজ থেকেই যেন আজ মারা গেলে আপনি পবিত্র অবস্থায় আল্লাহর সামনে উপস্থিত হতে পারেন এটা ভেবে কি আমরা লজ্জিত না যে আল্লাহ প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে পৃথিবীর নিকটতম আসমানে অবতরণ করেন আর আমরা সে সময় ঘুমিয়ে থাকি বা পাপে লিপ্ত থাকি আল্লাহ এমনভাবে অবতরণ করেন যা আল্লাহর সত্তার জন্য সমীচীন আমরা জানি না আসলে কিভাবে কোন কিছুই তার অনুরূপ নয় তিনি সব শুনেন সব দেখেন আল্লাহ এমন সময় অবতরণ করেন যখন সবাই গুনাহ করছে অথবা ঘুমাচ্ছে তারা হারাম কিছু দেখছে বা হারাম কিছু পান করছে অথবা তারা গভীর ঘুমে অচেতন পৃথিবীর বেশিরভাগ লোকই এমন আপনি তাদের মতো হয়ে যান যারা এই সময় আল্লাহর কাছে কান্নাহ করে ভিক্ষা চায় এবং অনু নয় বিনয় করে পরিশেষে যখন কেউ কোনো সৎ কাজ করে তখন সেটির প্রভাব দুনিয়া এবং আখিরাত উভয় জায়গাতেই দেখতে পাবে দুনিয়াতে আপনি যা পাবেন তা বোনাস কিন্তু মূল লক্ষ্য হচ্ছে আখিরাতে যে সৎ কর্ম সম্পাদন করে এবং সে ইমানদার পুরুষ হোক কিংবা নারী আমি তাকে পবিত্র জীবন দান করবো দুনিয়াতে এবং প্রতিদানে তাদেরকে জান্নাতে উত্তম কাজের কারণে প্রাপ্য পুরস্কার দিব যা তারা করত। সুরা আয়াত ৯৭। আবার এর বিপরীত বলেছেন যখনই আসমার মাথা ব্যথা হতো তিনি বলতেন নিশ্চয়ই এটা আমার কোন গুনাহের কারণে হয়েছে এবং আল্লাহ এর অধিকাংশই মাফ করে দিয়েছেন এই বিষয়ে কোরআনের বক্তব্য পরিষ্কার এবং ব্যর্থহীন যেসব বিপদ আপদেরই ফল এবং তিনি তোমাদের অনেক গুণা ক্ষমা করে দেন সুরা সুরা আয়াত্রিশহামদুলিল্লাহ